شكوة الضيق في صدر الرحب والدمع فاض من الأسية والسكب إهرع إلى الرحمن واسدقته الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له পর্যায়ক্রমে ছোট বড় নারী পুরুষ সকলের জন্যই প্রয়োজন আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জিহাদফ্স তথা নফসের বিরুদ্ধে জিহাদ করা আল্লাবুল কাইম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ জাদুল মাাদে বর্ণনা করেন ইনা জিহাদান निश्चय जिहा चार्टर रही हुदा हिदायत ज्ञान अर्जन हिदायत अनुजा लिखान तीन नम्बर जेल अर्जन कर मानुष के आहान कर এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলে নেই আমাদের এই নফসের বিরুদ্ধে জিহাদ এটা একদিন দুদিন এক মাস দু মাস এক বছর দু বছরের কোনো বিষয় নয় বরং নফসের বিরুদ্ধে আমাদের এই জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে যেমনি ভাবে আল্লাহ সুবাহ কালামে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের নফ্সের বিরুদ্ধে জিহাদ করতে থাকব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আমাদের এই আলোচনায় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এর সংক্ষিপ্ত কথার বিশদ বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তিনি নফসের জহাদের চারটি স্তরের কথা বর্ণনা করেছেন এর মধ্য থেকে প্রথম স্তর হল তা আল হুদা হেদায়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ প্রথমেই আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জনের জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে দিনে জ্ঞান অর্জন করা এটা অনেক বড় ধৈর্যের বিষয় এর জন্য অনেক সময় ব্যয় করতে হয় অনেক রাত জেগে থাকতে হয় অনেক পড়াশোনা করতে হয় অনেক আলেমের স্মরণাপন্ন হতে হয় দীনে জ্ঞান অর্জনের জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয় এর প্রমাণ আমরা সালাফদের জীবনীতে দেখতে পাই তারা মাত্র একটি হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস সফর করেছেন তারপর সেই হাদিসটি সংগ্রহ করেছেন অথচ আজকে আমাদের সামনে তাদের সংগৃহীত সেই হাদিসের কিতাবগুলো কত রূপে রয়েছে কত সুন্দরভাবে রয়েছে কিন্তু সেই কিতাব থেকে এইম অর্জনের সদিচ্ছা ও ধৈর্য আমাদের নেই দেখা যায় অনেক মসজিদে আসরের নামাজের পর দশ মিনিটের তালিম হয় এই দশ মিনিট সময় আমরা অথচ রাসুল সাল আলী সাল্লাম আমাদেরকে দিন মর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন রাসুল সাল আলী বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য সামান্য পরিমাণ পথ অতিক্রম করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন অন্য হাদিসে বর্ণিত হয়েছে তালিবুল আলমের জন্য সমুদ্রের মাছ ও গর্তের পিপিলিকারাও দোয়া করতে থাকে একজন আলেমকে আল্লাহ সুবাহিত করেছেন পবিত্র যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে প্রিয় ভাই বোনেরা সুতরাং আমাদের উচিত অর্জনের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা আজকে অধিকাংশ মুসলমানদের অবস্থা হচ্ছে তারা তাদের দিন সম্পর্কে কিছুই জানে না ইসলামী আকিদা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কালিমাতু লা ইলাহা ইল্লা শর্তগুলো কি কি তারা বলবে আমরা জানি না তাদের যদি জিজ্ঞেস করা হয় তাহিদের রোকন সমূহ কি কি তারা বলবে আমরা জানি না তাদের যদি জিজ্ঞেস করা হয় কারণ সমূহ কি কি, তারা বলবে আমরা জানি না এমনি ভাবে তাদের যদি আল্লাহর কিতাব ফেরেস্তা ও নবীর রাসুলদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা জানি না তার প্রতি পালক সম্পর্কেও জানে না আর এই অজ্ঞতার কারণেই মানুষ নিজের অজান্তেই শির কুফুর ও বিদায়াতের মতো ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে অজ্ঞতার জাহালাতের কারণেই মানুষ গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ভাই বোনেরা গুনা থেকে বেঁচে থাকতে হলে সঠিক দিনের উপর চলতে হলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন হবে। আমরা যদি আদেশ তাহলে আমরা কিভাবে হব। আল্লাহ হবান অর্জনের ব্যাপারে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা আজকের দিনে তো জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে গেছে হাঁটতে বসতে গাড়িতে ট্রেনে বিমানে সব জায়গায় জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে অনেকে হয়তো বলবে আমি মূর্খ মানুষ পড়তে জানি না লিখতে জানি না আমি কিভাবে জ্ঞান অর্জন করবো আসলে যারা পড়ালেখা জানে না তাদের জন্যেও জ্ঞান অর্জনের অনেক সুযোগ রয়েছে অনলাইনে বিভিন্ন আলেমদের অডিও ভিডিও দার্স পাওয়া যায় আপনারা ধারাবাহিকভাবে সেগুলো শুনতে থাকুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কেউ যদি দৈনিক একটি করে বিষয় বিষয়ভিত্তিক আলোচনা শুনে, তাহলে মাসে তার তিরিশটি বিষয় আলোচনা শোনা হবে সে তিরিশটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে সুতরাং যারা পড়তে জানে না তাদের উচিত এ ধরনের এলমি বিষয়ে বেশি বেশি আলোচনা শোনা আর যারা পড়তে জানে তাদের উচিত দৈনিক দীর্ঘ একটি সময় অধ্যয়ন করে কাটানো নিজের জন্য একটি সিলেবাস নির্ধারণ করে নেয়া সেই সিলেবাস অনুযায়ী দৈনিক ধারাবাহিকভাবে অধ্যয়ন করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনার সময় যেখানেই আমরা বুঝবো না সেখানেই আমরা আলেমদের স্মরণাপন্ন হব নিজে নিজে মন গড়াভাবে সিদ্ধান্ত নিব না কেন আল্লাহ তালা বলেছেন ফেস আলু আহ্লাদি ইং কুমত যদি তোমরা না বোঝো যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে জিজ্ঞেস করে নাও সুতরাং যদি আমরা সংশয়পূর্ণ জায়গাগুলোতে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নেই তাহলে ইনশাল্লাহ আমাদের আর বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না প্রিয় ভয় বোনেরা সুতরাং নফসের জিহাদের প্রথম স্তর হচ্ছে দিনই জ্ঞান অর্জনের ব্যাপারে প্রবৃত্তির সাথে লড়াই করা ইবনুল কাইম রহিমুল্লাহ বলেছেন নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাম আলু বিহাদ আল্লাম যে এইম অর্জন করেছে সেই এলম অনুযায়ী আমল করা আসলে এই মনুযায়ী আমল করা এটা অনেক কষ্টকর বিষয় এটা খুব কঠিন বিষয় এর জন্য অনেক মুজাহাদা করতে হয় যেমন আমরা রাসুল সাল্ল আলী হাসাল্লামের অনেক হাদিস জানি কিন্তু এর উপর আমল করি না এর কারণ কি এর কারণ হচ্ছে অলসতা উদাহরণস্বরূপ রাসুল সাল্লাহ আলী হোয়াশাল্লামের একটি সূন্যত সম্পর্কে আমরা সকলেই জানি তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন অজু করে পবিত্রতার সাথে ঘুমাতেন তো ঘুমানোর পূর্বের এই সূন্যদটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি কিন্তু আমরা কি এই সুন্নতের উপর আমল করি আমরা কি অজুর সহিত পবিত্র হয়ে ঘুমাই না আমলের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে প্রিয় ভাই বোনেরা অধিকাংশ হারাম কাজ সম্পর্কে আমরা অবগত আছি আমরা জানি গিবত করা হারাম মিথ্যা বলা হারাম কাউকে গালি দেওয়া হারাম জানাই যথেষ্ট নয় এগুলোকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নস্তের সাথে যুদ্ধ করতে হবে এমনটা ভাবলে ভুল হবে যে আমি তো অনেক জানি আমি তো অমুক দারুল আলুম থেকে সনদ নিয়ে এসেছি আমি তো অমুক ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে জিহাদ করতে হবে ফজিলত সংক্রান্ত কত হাদিস আমরা পড়েছি কিন্তু এগুলো কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছি যেমন কেয়ামাইল তথা তাহাজের ফজিলত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা কি কোরআনকে স্পর্শ করার সুযোগই আমাদের হয় না এমন অনেক ফজিলত সম্পর্কে আমরা জানি অনেক সুন্নক সম্পর্কে আমরা জানি অনেক আদব ও আখলাশ সম্পর্কে আমরা জানি কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না আমরা আমলের ক্ষেত্রে অবহেলা করি অলসতা করি সুতরাং আমলের ক্ষেত্রে আমাদের সাধনা করতে হবে মুজাহাদা করতে হবে সাহবাইকার আমরা দিই আনহুম বুঝে বুঝে দশটি আয়াত পড়তেন এই দশটি আয়াতকে বাস্তব জীবনে প্রয়োগ করতেন তারপর আবার সামনে দশটি আয়াত পড়তেন এটা ছিল তাদের বাস্তবতা তারা পড়তেন ও আমল করতেন সুতরাং এখন থেকেই আমরা যখন কোনো বই পড়ব কোন আলোচনা শুনব কোনো তখন আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করব তুমি এর থেকে কি শিখলে এবং কি আমল করলে শুধু পড়া আর শোনাই যথেষ্ট নয় বরং আমাদের জন্য অপরিহার্য হল এগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করা আর এই এলকে আমলে পরিণত করতে হলে আমাদের কি নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে মুজাহাদা করতে হবে আল্লাহ ইবনুল কাইম রহিম্লা বলেছেন নফসের জিহাদের তৃতীয় স্তর হচ্ছে আদা ইলাই সে যেই এলম অর্জন করেছে সেদিকে মানুষকে আহ্বান করা যখন আমরা এল অর্জন করলাম এবং এল অনুযায়ী আমল করলাম তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই এলমের দিকে মানুষদেরকে আহ্বান করা শুধু মাত্র আমরা আমল করব আর মানুষেরা বঞ্চিত থাকবে এটা তো হতে পারে না এটা তো মেনে নেওয়া যায় না অনেকে হয়তো বলবেন ভাই আমি কিভাবে দাওয়াত দিব আমি তো দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সুন্দরভাবে মানুষের সামনে কোনো কিছু উপস্থাপন করতে পারি না এখন আমি কি করব। ছোট ছোট রিসালা পাওয়া যায় আপনি কি মানুষদের আকিদা সংস্কার করতে চান তাহলে এই বইগুলো মানুষদের মাঝে বিতরণ করুন তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করুন তাহলে আপনার আকিদা সংক্রান্ত দেওয়ার কাজ হয়ে যাবে আপনার দাওয়ার কাজ হয়ে যাবে এভাবে হক আলেমদের অডিও ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন প্রিয়জনদের এমন প্যান ড্রাইভ বা মেমোরি কার্ড দিন যার মাঝে হকপন্থী আলিমদের আলোচনা ও গুলো থাকবে প্রিয় ভাই বোন যারা গুছিয়ে কথা বলতে পারে না তারা এভাবেই দাওয়ার কাজ চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ ছাড়াও আপনি আপনার পরিবারের মাঝে তালিমের হালাকা চালু রাখুন তাদের নিয়ে নিয়মিত রিয়াদুস আলহিন থেকে সুন্দর সুন্দর হাদিস পাঠ করুন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরোয়াভাবে আলোচনা পর্যালোচনা করুন তাহলে আপনাদের এলম বাড়তে থাকবে এটা আপনাদের দাওয়ার কাজ হবে সুতরাং বোঝা যাচ্ছে কেউ দাওয়াতের কাজ করতে চাইলে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে অনলাইন অফলাইনে অনেকভাবেই মানুষদের দাওয়াত দেয়া যায় সুতরাং আমাদের উচিত দৃঢ় সংকল্প করা আর নফসের মোকাবেলা করে দাওয়াতের কাজকে সামনে অগ্রসর করা আল্লা কাইম বলেন নফসের জিহাদের চতুর্থ স্তর হচ্ছে আলাল হাদাল ইনসান এই দাওয়াতের পথে যে সকল বিপদ আসবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অনেকেই মনে করে থাকে দাওয়াতের পথে ফুল ছিটানো রয়েছে অথচ এই দাওয়াতের পথ হচ্ছে কণ্ঠকময় এ পথে অসংখ্য কাটা বিছানো রয়েছে আপনি মানুষকে সত্যের দিকে আহ্বান করবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন আর মানুষেরা আপনার বিরোধিতা করবে আপনাকে গালি দিবে মিথ্যা অপবাদ দিবে এই কঠিন মুহূর্তগুলোতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক মানুষই দাওয়াতের কাজে ধৈর্য ধারণ করতে পারে না যখন তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয় বিভিন্ন ধরনের কটুবাক্য বলা হয় তখন সে ভেঙে পড়ে হিমত হারিয়ে ফেলে ধারণ করা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহী আহমদ বিন হাম্বাল ইবনে তাইমিয়া রাহিমাহ তারা প্রত্যেকে এই দিনের জন্য কারাবরণ করেছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তারা এই কঠিন নির্জাতনের মাঝেও দিনের উপর অটল অবিচল ছিলেন উপকৃত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের দিনের উপর অবিচলতা প্রিয় ভাই সুতরাং দাওয়াতের কাজে আমাদেরকেও নফসের বিরুদ্ধে জিহাদ করে অটল অবিচল থাকতে হবে তাহলে আমাদের দাওয়াতো আমাদের কুরবানির কারণে আমাদের ত্যাগ তিতিক্ষার কারণে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ হে আল্লাহ আপনার চাচ্ছি যাতে আমরা আমাদের নফসের মোকাবেলা করতে পারি করে বিজয় হতে পারি এবং আপনার কাছে সেই দোয়াটাই করছি যে দোয়া রাসুল সাল আলিমসাল্লাম করেছেন আল্লাহাউল্লাহা হে আল্লাহ আমার অন্তরে আপনার ভয় ঠেলে দিন এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিন আপনিই তো উত্তম পরিশুদ্ধকারী আর আপনি তো হচ্ছেন এই আত্মার অভিভাবক ও আখিরুদাওয়ানা আনিল্লামিল্লাহ রবি